মনে মনে মন কলা খাই কি বলতেছে তারা বলে না এগুলো কিতাব মুরিয়ে গেলাম পুষিয়ে গেলাম বলি গেলাম কি হিসেব কিতাব আবার কবরের উঠাইব এগুলা কোনোদিন হবে না চাল বাফা নবীর জব শেখাই বালা নবী আপনি বলি দেন কেন না নিশ্চয়ই তোমাদেরকে কবর থেকে বলেন উঠানো হবে নবী এই কথাটা আপনি বলেন আমি আল্লাহ কসম খাইতেছি আমি আল্লাহ আমার কসম খাই বলতেছি আমার কসম বলেন যে নিশ্চয়ই সমস্ত বন্ধাবান্ধীকে কবর থেকে আবার পুনরায় উঠানো হবে উঠাইয়া কি করবে আল্লাহাক বলেন সুন্না তু না উন্না বি যত আমর কর্ষ দুনিয়াতে কাম সমস্ত কামের রেজাল্ট শুনাই দিব তুমি কি এখন জান্নাতি না জাহান নামি রেজাল্ট শুনে দিল পেপার কাটা হইলো পরীক্ষা হইলো এখন রেজাল্টের দিন রেজাল্ট শুনিয়ে দিবে আল্লাহ বলতেছেন দ্বিতীয়বার বানানো দ্বিতীয়বার বানানো এবং সমস্ত কামের ফল শুনিয়ে দেওয়া আমার সহজ তোমরা কঠিন মনে করলে হবে না প্রথমবার বানাইতে না কঠিন নাক কেমনে গাল কেমনে চোখ কেমনে হাত কেমনে পা কেমনে প্রথমবার যখন বানাই ফেলাইছি দ্বিতীয়বার তো আমি আল্লাহ শিখিয়ে ফেলেছি বানাইতে সহজ কথা বুঝুন তো মনে হয় দেখেন আল্লাপ এটা সহজ আল্লাহ পাপ কটি ব্যক্তি বানান যে কথা এক ব্যক্তিকে বানানো আমার জন্য সেই কথা এক ব্যক্তি যেমন কোটি ব্যক্তি হত আর লক্ষক বলতেছেন আর যিনি এত বড় আসমান বানাইতে পারেন তোমার মত সারা হাত বন্ধাকে বানাইতে ক্ষতি কি যিনি এত বড় আসমান বানাইতে পারেন তোমার মতো সারা হাত বন্দাকে বানাইতে ক্ষতি কি আল্লাহা বলছেন আমাদের নুবেল ইস্তাম বসে আছে আমাদের দেশও আসে না নাকি নাই আসে আমাদের নুবেল ইস্তাম বসে আছে পুরা কবরের থেকে হাট দিয়ে আনিছে হাট দিয়ে নিহম্মদ কাফের বেয়াদ রক্ত নাই গোস্ত নাই নাই, রিদ্রই গেছে কেমনে বানাইব কেমনে বানাইব কি কথা কাকুরা নবুল তো নম্র বদ্র সরল সহজ বসিয়েছে আল্লাহর নবী বসিয়াছে না জব তো সোজা প্রথমবার বানাইছে যিনি দ্বিতীয়বারও বানাইবে তিনি সোজা প্রথমবার বানাইছে স্যাম্পলও লাগবে না সময়ও লাগে নাই এখন তো আরো সহজ এই কথাটা সুরে সিলে বলছেন শেষ ভাগে আলামু আলিম ইন্নু দশ আ তিনি বাঘে কারে খাইলো আগুনে কেউ ফুরি গেল সাগরে কেউ মারা গেল আমার তো সব জানা আছে সব যেখানে যাক না কেন সবাই তো মাটিতে থাকবে আমি আল্লাহ পুনরায় মাটি থেকে স্বের সাথে মণিমুক্ত মাটির মতো শুনবেন মানুষকে দেখলে সালাম দিবেন নেতাগিরি সারি দিবেন এগুলো সারি দিবেন আমরা কার গোলাম আল্লাহ একটা কথা বলার সবকিছু কত আমি আল্লাহ পালাম আমি নবীর বলেন না দশটা আই আসলটা আসেনা বুঝুন না কথা মনে হয় দশটা আসতেছে আসলটা বলেন না না দেখোস না তোর মরিষকে ফাডি গেলে শুকাই ফানি দিয়ে না জিন্দা করছ কি দিয়ে রে ফানি ভাই তুইবেন না কোন ফানি তো আসে বৃষ্টি হয় না পুকুরও ফানি নাই দেখি না বৃষ্টি কখন আসে কহিনা বলেন না ইমানে জমিন মরা চল্লিশ বছর আসমান থেকে বৃষ্টি আসবে ক বছর কন কবছর কন না আসমানে একটা সাগর আছে সাগরের নাম হল আল বাহারুল মাসুর ওই সাগর থেকে পানি আসবে বা সমস্ত মরা বস্তুগুলা জিন্দা ভেবে যাবে ইসলাম ফেরেস্তা সিঙ্গা ফুক দিলে সবাই কবরের থেকে বাইক হইয়া মধ্যে নাম যাবে কি সোনা কথা মরা জমিন কে জিন্দা করলেন পানি দিয়া জিনী উনি তোমাদেরকে পানি দিয়া করবে এই নিদর্শন আমি আল্লাহর আদম মাটির দ্বারা তৈরি হয়েছে আমি আগুনের দ্বারা তৈরি মাটির গতি নিচির দিকে আগুনের গতি ভোরের দিকে আমাকে করিবে আমি কেন করিব আমি দুজোকে যাইব আল্লাপাকের হুকুম যেখানে মাথা নত বলেন না সেখানে নবীর তরিকা যেখানে মাথা নত সেখানে এত বেশি যুক্তি তালাশ করেন না এত বেশি শিক্ষিত দাবি করেন না খবরদার আল্লাহ এগুলো বইতেছেন আল্লাপ তোমরা আল্লাহের বিশ্বাস করো রসুল বিশ্বাস করো এবং তোমরা ওই নূর বিশ্বাস করো যে নূর আমি রসুলের উপরে নাজল করছি আর তোমাদের কর্ম সম্বন্ধে আমার খবর আছে আমরা এখন খবর আছে কোকিনে বলেন না আল্লাহাকে কি কত মুখি বলো কোন দিকে দেখো খবর বলেন না আছে খবর আছে ইদুদ্দিন কত অকাম নকামুক অকাম করলে খবর আছে ঈদ মানি ঈদম্যানি বিসিএন নেদমেনি দারি শাসন নে হজরতমর ফারুক ঈদের দিন কান্দে দরজা বন্ধ করি দেখা দাদা কিরে ভাই কেন হলো রমজান মাস তারা এত কাপ থাকলাম আমি ইফতার করলাম রোজা রাখলাম আমার রোজাগুলা কবর হলো কিনা জাহার নাম থেকে নাম কাটা গেল কিনা দুজক থেকে নাম কাটা গেল কিনা কবর হলো কিনা ঈদমানি দৌড়ুন মস করুন নে জান কোনো বুজুগো বলে লাইসাল এই দলিমান তারা কাল খাত যিনি গাড়ির মধ্যে উঠি দৌড়লেন ওটা তো ঈদ নয় যিনি গুনা ছেড়ে দিলেন তার জন্য ঈদ নতুন কাপড় ফুললাম ইডাতো ঈদ নয় আমি আল্লাহ পাকের ভয় আমি আমল করলাম এক্লাস নিয়ে আসিটা হলো সেটা হলোই আল্লাপা বলছে নাকি শাড়ি তো আমি আল্লাবাকে বিশ্বাস করো রসুলকে বিশ্বাস করো ওই নূরকে বিশ্বাস করো যে নূর নবীর আমি নাওয়াজেল করছি আর তুমি কি করো না করো আমার খবর বলেন না আছে আমার খবর আছে আপনি বলছেন ইমানদার হওয়ার জন্য আমরা ইমানদার হয়ে গেলাম না সন্তান নয় আদম তো মাটির তৈরি তো সন্তানও বলেন না মাটির তৈরি নূরমানি ডালা বুঝাইছেন একটা প্রকাশ্য নূর আর হলো হেদাইতের নূর একটা হলো হেদাইতের নূর প্রকাশ্য আলো যেমন আসলে আমরা দেখি ইমান আসলে আমরা হালাল হারাম আমরা শুকুর খাই না আমরা কুকুর খাই না আমরা ইদুল খাই না আমরা এভাবে মনে করেন বিড়িয়াল খাই না আমরা ডাক বাল্লুক খাই না কিন্তু সামার কুমারে সবকিছু খা কেন তাদের কাছে ইমানি আলো নাই যে আমরা শুকুর খাই না তারা খা আমরা মরক মরে গেলে পশি গেলে খাই না তারা মরক পশি গেলে ফোঁকে ধরলে আরো সাত করি খা তারা খা তো একটা আমরা পথ দেখি জাহান নামের পথ আমরা দেখি আমরা গাছ বাস পূজা করি না পাথর পূজা করি না আমরা কেউ করতে আমরা করব না করব। আমরা আল্লাহ শ্রেষ্ঠ করি আমরা মন্দিরে যাই না তারা তো সব কাজ তো নূর মানে কোন এই নূর ন নূর মানি হলো হেদায়তের নূর নিক হলো কি বলেন না হ্যাঁ এই নূরটা হেদায়তের নূরটা এই মানে নূরটা এটা পরকালে প্রকাশ্য নূরে যাবে যখন ইমানদার প্রসরাতে উঠবে তখন ইমানের নূরের কারণে প্রসরাত অন্ধকার থাকবে না আলোই যাবে আর কাফের প্রসরাতে উঠলে একটা সহজে বলি মনে করেন অন্ধকারও দুই প্রকার একটা হলো বাহ্যিক অন্ধকার যেটা আসলে আমরা কোন অশ্লিস দেখি না একটা হলো বিতর্কত অন্ধকার বিতর্কত অন্ধকার যেমন আমরা বলি ভাই এর সাথে কথা বলবেন না এর এর দিল খুব কালা আমরা আমরা কালাকই না দিল কালাক দিল তো দিলে কলক তো কলবে অর্থাৎ হিংসা হাসাত আমিত গৌরব জগড়া বিবাদ এবং অহমিকা এগুলোকে আমরা বুঝাইতে চাইছি কি দিয়া কালো দিয়া কি দিয়া বলেন তো কালো দিয়া তো আল্লাহা তো ওই কোরআনকে ইমানকে বুঝাইছে নূর দিয়া আলো দিয়া আলো কোল তো দুই প্রকার শো আলো আর হেদায়তের আলো একটা হলো প্রকাশ্য অন্ধকার একটা হলো কুভুরি অন্ধকারী অন্ধকার আর আমরা তো এই আলো এখানে আমরা পাইনে আমরা তো আলো দুনিয়ার থেকে আনছি তোমরা দুনিয়াতে আবার যার আলো নিয়ে আসো একথা বলতে না বলতে আলো চলে যাবে ইমানদার পার হয়ে যাবে আর তারা কাটি কাটি জাহান নামে পড়ে যাবে অন্ধকারে তোমার ছড়ি বেড়া নদার বলবা আল্লাহ আমাদের নূরটা আপনি পুরা করিয়ে দেন আমরা যেন বোসরা হইতে পারি ইমানদার প্রসরাতে উঠলে সমস্ত প্রসারাত আলোকিত হয়ে যাবে আলোকিত হয়ে যাবে হঠাৎ পর্দাস যাবে এবং তারা হিত বলবে দুনিয়াতে যাও সেখান থেকে আলো নিয়ে আস আমরা তো আলো এখানে পাই নাই দুনিয়া থেকে নিয়ে আসি দুনিয়া থেকে সে আলো আসুল এই কথাটা বেদাতির বুঝে নয় নবীন ওই মোমিন এর নাম কি নাম হেদাইত দে আল্লাহ পাশে কি দেনা বলেন না দেখেন না ফাঁস করলো বাচ্চার সারা হইলো আল্লাহ নাই বলে কি দে না ইংরেজি কোন একটা ইংরেজি দেয়ার ইস নোট ইংরেজি হয়তো আসেন কিন্তু পাশে খেদাইত দেয় না আল্লাহ খেদাইত দেয় এ কথা না বুঝি এ কথা বলে যে হ্যাঁ নবী মানুষ নবী মানুষ নবী কি তিলকে তাল বানা দিল তিলকে তালবানাগ তাইতো না এখন বলছেন ওয়ানী আং জান ও নূরের সাথে ওয়ার নূর ই নূরের সাথে তোমরা ইমান হও যে নূর আমি আল্লাহ পাক নবীর উপর ধ্বংস করে দিল এবং বেঈমান বানা দিল ফকের থেকে দূর সরা দিল সবাইকে বস্তা বন্দির নিয়ে যায় কিন্তু এলাকার মানুষের বস্তা বাদি মসজিদে পারে না ওই কোপালপড়া পরিচয় কি আমি আল্লাহাক বলে দিলাম আমি নবী বলে দিলাম যে ব্যক্তি মসিদে আসে তোমরা সাক্ষী তার কলবে ইমান আছে কবল দেড় তো একবারে না আর মসিদ্দ দৌনি আল্লাহাকে তার কলবে কি আছে বলেন তো ভাই ইমান আছে আল্লাহ বলে আমার খবর আছে বলো বুঝুর আল্লাপাকের খবর থাকলে তোলে ফেরস্তা কি দরকার আল্লাহাকের খবর থাকলে ফেরেস্তার কি দরকার ফেরেস্তা ইটা আল্লাহ সাক্ষী দে আমাদের সাথে সাতটা সাক্ষী রাখছে কটা কটা কোন সাতটা কটা বলেন না যেমন নাকি আমরা সেখান থেকে আমরা সাক্ষী রাখি আমরা কাগজে লেখি রাখি তিনে বাড়ির কথা আমরা ফাইন দিয়ে সাক্ষী রাখে কোন দিন কি হবে এবং তাকে ধরে ফেলাইছে আল্লাফাক শিখাবের জন্য আল্লাপাক আমাদের পক্ষে বা বিপক্ষে সাক্ষী দেখছে কটা কোনটা কটা কটা যেমন দেখেন আল্লাফা পৃথিবী বানাইতে পারে এক সেকেন্ড ও লাগে না শোকের এক ফলক ও লাগে না কিন্তু আল্লাহা বান্দাবান্দিকে বড় কাম করতে বিরেস্তের করতে হয় ইতিহাসি খেলিয়ান না হয়তো আল্লাপা ফিটিবি বানাইতে ছ সেকেন্ড ও কিন্তু উনি বানাইছে কদিনে আছে আল্লাহ বলছেন আল্লাহ বলছেন যেদিন আমি সবাইকে একত্রিত করবো দিনের নাম হলো ইয় মোত্তাগা এই সুরাকে বলা হয় তাগা একটা শব্দ দিয়া পুরা সুরার নাম শব্দ কটা একটা শব্দ দিয়া পুরা সুরার নাম ইয়াউ মোত্তা তার আগুন মানি হল আফসোস আক্ষেপ ওই যে বলছি না সবাই আফসোস করবে করবে। ইমানদার কেন হইলাম না আর ইমানদার আফসোস করবে কেন করলাম না। একটা শব্দ দিয়া পুরা সুরে কাল্লাফাক নাম দিচ্ছে তো মধ্যে লেখছে তার মধ্যে তিনজন ব্যক্তি আফসোস করবো খুব বেশি কজন ব্যক্তি এই তিনজন ব্যক্তির আফসোসের সীমা নাই এদের মানে গণনা ঠিক রাখেন ছেলে বেদের দিছে ছেলে বেলে মাল দিয়া ভালো কাজ করি জান্নাতে গেল আর বাপ হয়ে মাল কামাইয়া জাহান নামে গেল যে বাপ এগুলা করছে আর কথা বুঝুন না সব বাপ না কিছু বাপ সে তখন বলবে হাই আমি মাল গামাইলাম চাকরি গোললাম মাতার গাম ফাতালে ফালাইলাম আমি এভাবে আমি টাকা পয়সা আমার ছেলেবেলিকে পাশ করাইলাম তারা এত জানাতে চলে গেল আমি বাবজাহান নামে গেলাম এই অবস্থা হইতেসাম আর বাইরা হইতেছে হইতেছে বরং হইতেছে তো না আরো জগ্র হতেছে যদি কোন ছেলে মেট্রিক পাস করি দাঁড়িয়ে রাখে বাপ আমি তোর পড়াই মেট্রিক পাস করলি আমি তোর বাপ সত্তর বছর বয়স আমি এখন দাঁড়িয়ে না তুই দেখলি আমি দু যোগে যাই তুই কে যাস কথা বুঝুন না মনে হয় আমি বাদ না খাই মারা যাই তুই কে বাদ খাস কি গাদা রে মাসাল্লাহম্বরই গাদা নম্বর নাইন নম্বর সারা গাদা তোর না তুই মসজিদে যা না তোর বাপ মুর্শিদে যাই না দেখেনা ছেলেকে বুঝ দিছে যে আর তোমাকে বুঝ যে ছেলে বৃষ্টি যে তুমি দু যে সেদিন আফসোসের সীমা থাকবে না কিরে মাল দিলাম ছেলে মেয়েকে তারা জান্নাতে চলে গেল আল্লাহ তাদেরকে হেদায়ত করলো আমি বাপ জাহান নামে গেলাম এই বাপের আফসোসের সীমা নাই একজনকে একজন হলো মালিক যে মালিকের চাকর চাকরানি আছে গোলাম বান্ধী আছে চাকর চাকরানি গোলাম বান্ধি মালিকের জুমা ফেলাই এই মালিকের আফসোসের সিংহায় এই মালিকের বলেন বলেন তিন নম্বর হলো ওই বেদা ওয়া আলম ওয়া আলেম যে আলেম বক্তৃতা করতো স্টেজে মানুষ তাদের শুনি হ্যাঁ তো কিন্তু তারা নিজেরা নামাজ করে না নিজেরা তারা বাড়ি ঘরে উদ্দেশ্যে ওয়াজ করে গলা টানায় টানায় গানের ওয়াজ করে গানের ওয়াজ গানের মতো টান দেয় সুল বাড়ি দে্লা তালে ও শতান ও সৈতান ও সৈতান নামাজ নাই কালাম নাই পর্দা নাই পুষি নাই তাকওয়া নাই পরেশ নাই কেন শুধু মাল কামাবে আর গলা কানির গুলা করবে আপনাদেরকে বেতন দরকার আমরা কো হ্যাঁ মুগুরের দাবার দিচ্ছেন গান শুনতাম যে কথাগুলো এবং মালিকের বন্ধু নবী যে কথাগুলোর মধ্যে বলছে সেটাই তো ওয়াস এগুলো কি এগুলো কি আল্লাহ তাআলা বলতেন ও মাইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সালিহান ইউকাফিরা আনহু সগিয়াতী ওয়া ইয়ুদখিরহু জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল্লাহ খালিদিনা ফিয়া আফসোস করবে না কে দেখেন কি মিল যে ব্যক্তি ম্যান্দার হয়ে গেল আমাকে বিশ্বাস করলো ন্যাকামল করলো আমি তার যাবতীয় ইচ্ছা অন ইচ্ছা হয়তো কোনো সময় গুনা হয়ে গেছে মাফ করে দিয়া আমি আল্লাহবাক তাকে নিজেই জান্নাতে ঢুকাই দিব নিজে ঢুকাই দিব যা বন্ধা জান্নাতে যা দেখেন আল্লাহা বলতেছেন যে জান্নাতের তলতে সেহর মধুর নহর পানির নহর শরবতের নহর থাকবে আল্লাহ আল্লাহাক আপনি আমাদেরকে ইমানের তফিক দিচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা ইমান না কাফের বলেন না ইমান দান আমরা ইমান দান না কাফের ইমানদান আমরা মূর্তি পুজো করিব না আমরা মূর্তি পুজো করে বোটো দেব না আমরা মূর্তি পুজো করে আমরা হিন্দুদের মূর্তি পুজো কাকের বামপন্থী বামপন্থী ঠিক না কত মুসলমান বামপন্থী হইতে পারে না সব মুসলমান বানপন্থী সব মুসলমান বলেন না আল্লাহ বলতেছেন আল্লাপা বলতেছেন রাজা বিদেশে যাইলাম বিল্ডিং করলাম মাছ বস্ত দিয়ে বাদ খাইলাম ভালো করে ঘুমাইলাম আটটা বাজে ঘুমাইতে উঠলাম একটা বড় ফ্যাট করলাম ইটা কামিয়াবি না পশুর বড় ফ্যাট আছে পশু আমাদের বেশি বিবির ব্যবহার করে পশুর ভাবে ঘুমাইতে পারে না বিমানে চললাম চট্টগ্রাম বিমানে গেলাম না কুত্তাল উঠে না এগুলো এগুল কামিয়াবি ন এগুল ফেলাই দেন এগুল কলকাত্ত পুঁথিগুণ দূরে ফেলাই দেন কামিয়াবি হলো জামনাথ পাইয়ে যাওয়া কামিয়াবি হলো ইমান ধরা হওয়া কামিয়াবি হলো গুনা গোলা মাফ হয়ে যাওয়া গুণাগুণা কি হবে না মা এটাই কামিয়াবি এটাই কামিয়াবি আর এখন বলল কাপারের কথা যারা কুফুরি করল আমার সমস্ত আই আজকর স্বীকার এরা হলো জাহান্নির কাল জাহান নামে থাকবে আর জাহান্নাম খুব খারাপ জাগা খুব খারাপ ঠিকানা বিচ্ছু গরম পানি জাকুম খানা দরিদ খা বিশলিনা ওই খানা গুলার দুনিয়া সমস্ত খাদ্য দ্রব্য নষ্ট এত বড় মারবে ওই মাতুলটা মাতুল বলে মাত্রুলটা পাহাড়ে পড়লে পাহাড় দুলু যাবে বালু যেবে এত বড় মাতুল দিয়ে কাপড়ে মারিব এবং মাত্রুলটা এত ওজন হবে পৃথিবীর সমস্ত জিন জিনিস ওই মাত্রুলকে উঠাইতে পারবে না এত ওজন মাতুল। আমি আল্লাহ গোলার সিওল লাগাবো আমি আল্লাহ কোমরের শিওল লাগাবো আমি আল্লাহ পায়ের মধ্যে শিওল লাগাইয়া এদেরকে আমি আল্লাহ টানি টানি নামে শেষ ও কাকার ভাই থাকলে ও হিন্দু বাই থাকলে আমরা তোমাদের কি মানে দা দিই তোমাদের তোমাদের বাইবেল টাইবেল এগুলা সব আর দেখেন তারা তাদের ও হিন্দুরা মূর্তি পুজো এরা কোরআন শরীফ সুইয়া তোমাদেরকে দাওয়া দিতেছি আদম হিসাবে তোমরা দায় তোমার আমরা আমাদের সাথে সাথে শহাদ আসদু আহ ও আনা মোহাম্ম দেখেন দেখেন না কি খাতির মুসলমানের সাথে বাপের সামনে ছেলেকে মানলে বাপ সহ্য করেনি পারে মানুষ রে বন্ধুর সামনে বন্ধুর মানলে বন্ধু সহ্য করেনি দেখেন মুসলমান মুসলমানদেরকে কাফারা প্রশ্ন করে আল্লা আল্লাহ করো যে তোমাদের অশুখ কাহ বুঝো না তোমাদের বাড়িঘর ফুরিকে যা তোমাদের মাঝে মাঝে ফল হয় না কাহ ফসল আল্লাফাক বলেন আল্লাহ বলেন মুসিবত যেগুলো মুসলমানের কাছে পৌঁছে আমার হুকুম মতে পৌঁছে পরীক্ষার মধ্যে মুসিবত দিচ্ছি ইমান যখন আসে মুসিবত দিল ইমান আরো বাড়ি গেল সবর করলো ফার্স্ট করলো জাননা তো আরো আমি কি তার খারাপের জন্য ফল দিই আমি কি তাকে অসুখ তাকে ঠকাবের জন্য আল্লাহ বলেন এই জন্য মনে রাখবেন ইমানদার চোখে ব্যথা নাকে ব্যথা কানে ব্যথা হাতে ব্যথা ব্যথা দেখেন আপনারা বুঝতেছেন ইমানের ঠেলা কার হুকুমতে আল্লাহ কিন্তু আমি আল্লাহা হুকুমতে হতেছি ইমানদার আমাকে বিশ্বাস করলো তারা কষ্ট বিশ্বাস করে মিষ্ট বিশ্বাস করে সুখ বিশ্বাস করে বলেন না দুঃখ বিশ্বাস করে এবং আল্লাফা বলে আমার ইমানদার হয়ে গেল অসুখ আসলে আমি আল্লাহ তার কলবর মধ্যে না সে বলে ইন আল্লাফাক আমরা তোমার গোলাম আমরা মসিবত দিল রাজি আমরা সবর করবো নেমত দিলে আমরা শকর করব শকর ও এবারত শকরো এবারক বলেন না আদিসে আছে যে ব্যক্তি যেই ব্যক্তির বাল বাচ্চা বেশি কিন্তু বাতের সাইড কম জায়গা জমিন বলেন না কম বাচ্চারা কষ্ট করে কষ্ট করে বাল বাচ্চা নিয়ে কিন্তু সুয়েল করে না কথা মনে করে যে মালিক আমাকে পরীক্ষা করে কাজ তো করতেছে কিন্তু সে রোজগার পাইতেছে না আর কি কাজ না করে বসে থাকা না কাজ তো করতেছে না আল্লাফা তাকে অতি ভালোবাসে দেখছেন আল্লাহাকে নবী আর সব করেন্লাহিমু আব্দাহুল ফকিরা গরিব কিন্তু সুয়াল করে না এমন বন্ধাবান দিকে আমি আল্লাফাক ভালোবাসি আমি আল্লাফাক ভালোবাসি ইমান হলো আটানা আটানা তাহলে ষোলো আনা কি বলেন না শর সোজা কথা কোরআন শরীফের আয়াত আল্লাহ করে সবরকারীরা আর একাদিস করেন কলি সাল্লাই আল ইমান অনিষ্ফুন করুন অনেশুন শু করুন দেখেন আল্লাহ আমার তো সব জানা সে সবর করে কারা আর সবর করে না যারা সবর করে এদের জন্য আমি আল্লাহ কুটি কুটি মত আল্লাপ বলছেন সবরাই উপরে কুটি কুটি রহমত না একজন ব্যক্তিকে ডাকবে যার মাথাও কামড়াইছে ডায়াবেটিসও আসল ফেদও কামড়াইছে এগো ফাই ও তাহলে অসুখ একান না বহুত বহুত না বলবো বলবো এই বন্ধাই দীঘা আব্দুল করিম করিমা আল্লাহাক আইছি। কি খবর ক খবর হলো কষ্ট আমারে গাড়ি দেওয়া নাই ওই সবের গুদাম লোক জান্ন তখন যাদের মাতো কামড়াই নাই পেট অসুখ হয় নাই বাত হয় নাই তারা বলবো আল্লাফাক একে জান্নাত দিলেন তো আমাদের অসুখ দিলেন না কেন আমরা জান্নাতে জাননাতে আপনি আমাদেরকে অসুখ দিলেন না কেন কথা বুঝলেন না মনে হয় ছেলে বাপ বাপের ছেলে হসিবি দেয় ফেগানা করলো বাপে না রাজন পেশাব করলো বলেন না ফেকানা করলো লই যা আর দুদিনে কারো ঘরে গেলো আর কারো ছেলে ফেকানা করিয়া তোমার বাড়িতে আসি তোমার ছেলেকে ফেকানা করিয়া তোর বাড়িতে আসতে হবে আর দিলে কিচ্ছু কর না ঠিক নেমানদার হয়েছে যে সমস্ত অসুখ বিসুখ হইলে সমস্ত গুণা মা আর কাফের অসুখ হইলে দেখাইতেছে এটা ছোট বানানি বড় বানানি আসতেছে আল্লাহালা বলতেছেন কুফালা গন্দিলা রসুলের কাম হলো রসুলের কাম হলো গোলামি করিবা আমার আর আর আমার নবীর অনুসরণ করিবা নবীর অনুসরণ করেন নেতার অনুসার অনুসরণ করি আমরা জীবনের জীবনটা দিল আর জীবনটা তুই বিলীন করলি কার জন্য ও হতভাগা ও বদনসিব ও বকিসমত ও জোতার বাড়ি জাদার বাড়ি বল খেলাতে পাশ করছে একদল উনি এখানে তুই দুযুগে যা এই মত পরে যা দু যুগে যা জীবন নেই জীবন দিলে কে আর জীবনটা তুই বিলীন করলি কার জন্য বল খেলা হারাম ফেরস্তা সরমে হাই রে হাদিসে আসে হাদিসে আছে হাদিসে আসে সাহাবিদা নবী একা একা আমি রান খুলি ঘুমাইলে ক্ষতি কি সাহাবির কি ফাগল ছাগল আসি না কোনো ক্ষতি কিছু না তুমি যে একা এ কথা তোমার বলছি একা ন তোমার সাথী আছে আল্লাহ তো আছে রাখেন তোমার সাথে তো ফেরেস্তা আছে তো তুমি যদি নাকি বাবরের শর্মাইলা বাবার সামনে উলঙ্গ হইলে না যখন রান খুলি এলা তখন ফেরেস্তা সরমে পড়ে যা যখন আমরা লেট্রিনে যাই কা উঠে ফেলাই তখন ফেরেস্তা সরমে চলে যা কারণ ফেরেস্তা সরমে আর থাকে না আমাদের সাথে ফেরোকের সঙ্গে থাকে চোখের সঙ্গে থাকে চোখের সমস্ত ময়লা কাসরা গুথা থেকে হেফাজত করে বলছেন আসমানের কসম আসমানের মধ্যে লক্ষ্য গুটি তার কসম তোমাদের সাথে আমি আল্লাহ হেফাজতকারী ফেরেস চট্টগ্রাম দেখাতে আমি দেখাতে তো কম আসি আর আসলে এগুলো খেয়াল করতে পারি ভারী কারণে চট্টগ্রাম ডিসির মোড়ে অফল সিনেমা দিছে। এবং চট্টগ্রামে চট্টগ্রামে আগ্রাবাদ আগ্রাবাদ আগ্রাবাদ এই একদম ওফল সিনেমা দিয়ে দিয়েছে পুরা দিন পুরা চলে দেখেন না যাচ্ছে কোন দিকে যাচ্ছে বলেন না কোন দিকে আল্লা তোমাদের কাছে ওনার দোষ হলো যদি না পৌঁছা যদি না পৌঁছা উনি তো পৌঁছায় দিছে উনি তো পৌঁছায় দিছে আল্লাহাক সব নবীকে ভেবে আল্লাহ পাক দাঁড় করাবে আমার নমাজার সব ধরি না নামাজার দাঁড় করাবে সব বান্ধায়া বলবে এ আজম নবী এই মুসা নবী এই ঈশা নবী দাওয়া দিসো কিনা দাওয়া নবীরা করছি করছি করছি কেমন কথা পুরান শরীফের আয়াত আল্লা বলছেন ওই দিনকে তো অনুসরণ করো যেদিন নবীদেরকে আমি আল্লাহা জিজ্ঞাসা করবো দাওয়াত দিস কি উম্মতের পক্ষে কি জবাব পাইস উম্মত থেকে কি জবাব পাইছ আল্লাহ বুঝতেছেন আল্লাহ আমি আল্লাহ ছাড়া কোনো ইমানদার ভরসা করে কার উপরে খবরদার ভাই কেমনে চলেন আমার ছেলে বিদেশে না ভাই কেমনে চলেন ক আমি যে কাম জানি ভাই কেমনে দোকান আছে না দোকান যদি আগুন লাগাই দে ছেলে যে বিদেশে আসে ফেটাই দিলে আল্লাফা মালিক আল্লাফাক ব্যবস্থা আল্লাফাক এই তো কথা আল্লাফাক ব্যবস্থা করে দিছে বিদেশে আছে না আমি বড় কাম জানি না আমাদের বড়সা কারো বলেন আল্লাহ আল্লাহ দেখেন কি সুন্দর কথা ভরসা করে না জাগার উপরে ছেলে ইসমিল্লাহি তা বলা হয় তাওয়াকুল বলা হয় তাওয়াকুল বলা হয় বন্দার থেকে নজরকে হটাই ফেলানো মালিকের দিকে নজরকে দি দেওয়া বন্দার থেকে হটাই ফেলানো মালিকের দিকে আরবিতা আনিল হক কে খলকে রুজু ইলাল হক কে থেকে আপনার দৃষ্টিকে হটাই দেওয়া আল্লাহ আল্লাহাকে দিকে দৃষ্টিকে দিয়ে দেওয়া আল্লাপা বলতেছেন আল্লা বলেন ও ইমানদার্থ বুঝি তোমাদের কিছু বিবি তোমাদের কিছু ছেলে বেলে তোমাদের দুশ্মন দেখেন যার জন্য মাথার গান বলেন নাশমনির উপরে মাফ করি দোক কিছু না বলো তাহলে আল্লাহা তোমাদেরকে মাফ করি দিবি এখানে একটা ঘটনা আছে ঘটনা হলো কিছু সাহাবাই কেনা মক্কা শরীরে ইমানদার এখন মক্কা তখন কাছারের তখন ওনাদের খেয়াল যে মদিনা শরীফ বলেন চলে যাবে। চলে গেছে এখন তারা যখন গাছটি ঠিক করলো মদিনা শরীফ যাবে বিবিরা আসি বলে যে আমরা চলে গেলে আমরা কেমনে থাকবো আমরা কি খাবো ছেলে মেয়েরা পায়ের উপরে ফোরি কান্দা আব্বা আপনি চলে গেলে আমরা কি খাবো কে খাবাইবো এখন বাপ গরম হয়ে গেল কিছুদিন পরে দেখলো যারা মদিরিয়া শরীফ গেল তাদের ইমান বাড়ি গেল ন্যাকামল বাড়ি গেল এবং তারা জান্নাত ফাইতে সৈন নবীর কাছে আসে গেছে হাইরে আমরা তো বালবচ্ছার মহব্বতে গেলাম রয়ে গেলাম এই তাদের এখন মাথা খারাপ হয়েছে বালবাড়ে ফিরাইব খুব জোরে মারিব এখন আল্লাহ এখন হয়তো বুঝে নাই তোমাকে নরম করছে এখন দুশ করছে তোমরা ভবিষ্যতে এরকম হইলে তোমরা দূরে থাকবা খবরদার এত মারামারি করলে জীবনের দায়িত্ব চাইত না ভবিষ্যতে তোমাদের কাম বন্ধ এখন একবার আল্লাহ মাফ করি দো দেখছেন যারা ছেলেবেলের সাথে বেশি খেনার করে ছেলে মেট্রিকে পড়ে বা বড় হইছে। গালাগালি করে বিভিন্ন প্রকারের নাম গালা গালাগালি করে বা খাদ্য পিলে বর্তমটা কালিলে ফেলা তারপরে দিয়ে তারা ঘুম গেলে মারে কথা বুঝেন নাই ঘুমে ধরল তারাই তারপর আপনি বুঝাবেন তাকে নরম ব্যবহার দিবেন দেখে আল্লাহা কি বলছেন তোমার ছেলে তোমার দুশ্মনী করলো তোমার বিবি ফিজরত করতে দিল না তুমি এখনো জন্য একবার মাফ করো ভবিষ্যতে তোমরা দূরে থাকবো খবরদার যদি তোমরা এমনভাবে আর জীবনে কোনো কাজও আর তোমাদের আসবে না দেখেন ঘরের কত আল্লাহ ইসলাম কি আব্বা এত কাপে চলে যায় আমার খেয়াল হলো তিনশো শাস্য বা মধ্যম হাফজে কোরআন সাজ্যমাতে পরে বা কাকু মজুদায় মধ্যম গুলা তিনশো শাস্য ঠিক না পারি কথা তো আমি মনে করছি এগুলা ঠিক করব। আমি ইটা লোমো ইটার দাম হলো আঠটাশো টাকা আমি তাকে তার মন ভাগ খাতে লই দিলাম না হয়তো ঈদের ঘরে আর না মাদ্রাসার আমি আর করব না বুঝুন না কথাটা তখন তো আরো বড় মোসিবুতে পরি গেলাম কিছু আপনি মানে নিবেন সব মানবেন ব্যবহার ভালো দিবেন আব্বু তুমি স্কুলে যাবে না বা আব্বা মাদেশা এখন তো বল খেলাইলে পরীক্ষা ফেল করি কথা বুঝলি না হলে হারাই ফেলবেন আল্লাহ বলছেন তোমার ছেলে দশমন তোমাকে হিজরত করতে দিল না তোমার বিবি দুশন হিজরত করতে দিলো না এবারে মাফ করো তোমরা তো হিজরত করতেছিলা। কিন্তু ভবিষ্যতে ছেলে বেদের মহব্বতে যেন দিনের কাম থেকে তোমরা দূরে না থাকো দূরে না থাকো বিবিদেরকে বুঝাবেন মেয়েদেরকে বুঝাবেন বাদ খাইতে বুঝাবেন গুম গাইতে বুঝাবেন বুঝাবের সময়াত খাইতে ভালো বোঝানো যায় একসাথে আমরা বাদ খাই আপনি কিছু কথা বুঝাই দিলেন দিনের কথা আপনি বুঝাই দিলেন আছে সর্বপ্রথম ছেলে মেয়ে আর বিকে হারামী আরি খাওয়াইছে সুতখ খাওয়াইছে দু যোগের পর আমাদেরকে দিয়ে একটা বলবার বলবে আল্লাহ খুব খাওয়াইতো পোশাক খুব দিত কিন্তু তোমার দিনের কথা বলেন না কেন কেন এই জন্য ঘরে আহারে বিসিল্লি জানে না কোনো আইলাই গা জীবনের আল্লাহ সন্তু লাকানো আল্লাহ আল্লাহ ইটা কি বুঝতে হলে কি দাওরা ফাশ করতে হয় লেখা আছে সই হাতে কি আছে বলেন না অর্থ লেখা আছে রোজা তোমারই জন্য আর চান তো শতের মধ্যে নিয়ে জন মানুষ আল্লাহ সন্তু লাখা করে না জীবনের বুল সাহস থাকে দাঁড়ান না বুল ফরিয়া বুল ফরিয়াছেন আপনা মান ধর বুল করতে আমার ভয় আছে না আপনাকে বুল করিতে আমার বয় আছে না মানে দুর্বল অর্থ রোজা তোমার জন্য আর লাকা সুমতু মানে রোজা তোমারই জন্য অর্থ বেশ না কথা কন না ও আল্লাহ করিলাম রেজি আর কেউ দিল দিতে পারে আজকে তুমি দিলো দিস অতাওয়াকাল তো আইলাইকা বুল ষোলো বুল বত্রিশ আনা বুল নিশ্চয় বুল আমার বরসা আর কি মনে হয় ইত্যাদটা করি মুখ মুর্শিদরি যা মুসিদে বাবার জীবনও জানে না আবুদ শরীফের হাদিস গোপন হাদিস না মাটি নিষেধ উঠেই বলতেছি জাহা বা জমাউ যাহাবা জমাউ ও বাতিল বাতাল আজি রু ইং সুরগর সাদা হয়ে গেল দাড়ি সাদা হয়ে গেল সাদা হয়ে গেল আমার পিপাসা চড়িয়ে গেল আমার রোগ ঠান্ডা হয়ে গেল আমি স্বভাব পাবো যদি আমি যদি আপনি দেন জোর করতে পারবো না পেশাদ দিতে পারবো না আমার রোগ ঠান্ডা হয়ে গেল ইফতার করলাম আমি স্বভাব পাবো যদি আপনি স্বাবেন আপনি দেখেন কি সুন্দর দোহা তাল্লা ছেলেকে শিখেছেন নেতার এখন করবেন 10 মিনিট আছে আপনি দুটা করিবেন ইয়া আল ফুলি ফিরলি মিলাই ফুলি ও প্রশস্ত রহমতের মালিক আল্লাহ আপনি আমার জীবনের গুনাগুলি মাফ করি আল্লাহ তালা বলতেছেন আল্লাহা বলতেছেন রাহিম ছেলেকে মাফ কর বিবি কে মাফ করো আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব ছেলেবে কাঁপেন না ওই বড় দুনিয়া সার তোমার ছেলে বেলে আর তোমার সম্পদ পরীক্ষার জিনিস কি জিনিস বলেন না গাছ তোলে দুধ খাবে দুধ কি বলে আমি মসিদি আসবেনা মরে যাইব না কত চালাক মাসাল্লাহ কি চালাক আদে কি আসবেন না বেঞ্জ মনে কষ্ট হয় কেন আমার জামাই আসে তুতারা আইছে, বেই মনে কষ্ট না আসুক আল্লাহর মনে কষ্ট আসলো আসুক কি সালাক রে মাসাল্লাহ কি সালাক রে আন্তর্জাতিক গাঁদা আহা। মানি হল পরীক্ষার জিনিস আর এক দণ্ডল আরেক আরেক আয়াত আল্লাহ বলছেন আল্লাহ বলছেন ফিটনেস শব্দ মানি হলো এক অর্থ পরীক্ষার জিনিস আর একত্ব ফিটনে মানি খাসার জগ্রা বিবেদ গণ্ডগল আরেক ফিটনা মানি হলো শিল্প কোনো ব্যক্তিকে হত্যা করা সাহিত্য মারাত্মক গুণা কোন ব্যক্তিকে চলুন ভাবে হত্যা করা তুনা শিরিক করা এর সাইতে আরো মারাত্মক গুণা এর সাহিত্যে আরো বলেন মারাত্মক গুণা আল্লাপা বলছেন ফত্লাহমাঙ্গু শোকানি আল্লাহাকে বয় করতে হবে আল্লাহা হিসাবে সাবির নবী আল্লাহা হিসাবে তো পারবো না এখন তো আমরা মুসিবতে পড়ে গেছি কয় বুঝাইছে আমি তো অসীম আমি হিসাবে পারবে না আমি আল্লাপাক হাদিস মতে সে দুজোগ বকিলার চেবা দেবাঙ্গ বসে মাল সে কানমলা দিয়া ফেরেস্তা তার কোথায় দিব কন দুজগে আমরা বেশি বাংলাদেশের মানুষ কি কোন বেশি বেশি কিছু আমরা জখাত দেওয়া যা বইকে জখাত মাকে মায়ের মাকে আপন ছেলেকে ছেলের ছেলেকে যা হইতে পারে নাকি আপন মেয়েকে মেয়ের মেয়েকে যা হইতে পারে বুঝুন কথাটা এ সারা সাঁচা মামা আপনার এভাবে খালা থালু আবার এত সুন্দর ইসলাম এত সুন্দর আল্লাহ তালা বলতেছেন বন্দাকে আল্লাহ বন্দার দেমাকে সহজে বুঝার জন্য আল্লাহ সবকার নাম দিল করি আমি তাকে ডবল ডিডবল চো ডবল কুঠি ডবল বাড়াই দেব নাজাল হওয়ার পরে দেখেন ইহুদি স্বতান্ত ক দেখিনি গো দেখি আল্লাহফাক গরিব হয়ে গেছে কজ্জ সাহ কর্জ দিলে আমরা নির্ভর থাকি এ টাকা গুলা একদিন না একদিন আমাকে আবার কি দিবে ফেরত দিবে তো আল্লাহাকে বলেন যগৎচিত্র দেওয়া মানে কর্জ দেওয়া আমারে দিলা মানে আমার বন্ধুবান্ধীকে দিলে দিনকে দিলা এর বিনিময় আমি সাতশো গুণ সাতশো কোটি গুণ তোমাকে নিশ্চয়ই ফেরত দেবো দেখেননি আর ওই ইহুদিরা কপাল খর খারাপ যে ক দেখিনি দেখুনি আল্লাহা কি চা আল্লাহ গরিবে গেছে আল্লাহ কেক লেখ লেখ লেখ এদের নামটা লিখিল আমি যে গরিবে গেছি বলে বদনামি করলো যে এদেরকে এই কথাটা সামনে দিই তুই দু যোগে গরিবে গেছি কেন করি অপবাদ দিলি যা অপবাদটা বলেন না লেখতেছি কেমন কথা আমরাও কই আমরা আল্লাপা কে শিখছি এই তুই যে বেয়া করলি লিখি রাখ জীবনে কোনোদিন আমার কাছে বস্তা সাইজে আসবি কিনা লেখি রাখ সে জানে আবার আসতেই লেখা থাকলে বলেন না কি বেয়াদপ আমেরিকা গেলে খুশি লন্ডন গেলে কুত্তর জাত কুত্তর দেশ রাস্তাঘাটে শরীফ যান এক রকাত নামাজ চলেন মক্কাতে এক রখাতে এক লক্ষ রখা যদি মক্কা মারা গেলেন মদিনা মারা গেলেন গরম পাথর মদিনাতে পাথর বেশি মক্কা শরীফ পাথর বেশি আস্তাঘাটে যেই ব্যক্তি গরম গরম লাগছে চেহারা মলিন করে নাই পাথর পর পায়ের নিষে চেহারা মলিন করে নাই আমি নবী তার জন্য স্পেশাল সুপারিশ করব মক্কাত মারা গেছে মোদিনে মারা গেছে নিশ্চয় আমার মহব্বত আসে বিদ্যায় চেহারা মলিন আল্লাহ বলছেন তোমার গুনা খাতে নতুন দেবো আর আমি তো আমি আমার বন্দার কামের বেশি আল্লাহ আর আমি অসম্ভব ধৈর্যশীল আমার বন্দা যদিও চল্লিশ বছর নামাজ পড়ে নাই যদিও সেই আশি বছর পরে নাই সে যদি নাকি তবা করে দেয় আর খাটি তা করে আমি আল্লাহ কবুল করি সে নাই আশি বছর কাতের ছিল মতের একদিনের কলমা ফরসে রা রসুল ওই কাহের কে দিলে। এক কেজি লাগবে না আধা কেজি লাগবে না শুধু এক ফানি খানাই দিলে সমস্ত পৃথিবীর পানি দিলে জাহান আগুন না কিন্তু এক চোখের পানি দিলে জাহান আগুন নিবে জানি কোথায় আমি আল্লাহ দৃশ্যগুলো জানি অদৃশ্যগুলো জানি যেগুলি তুমি জানো সেগুলি তো আমি নিশ্চয়ই জানি আর তুমি জানো না গাইব আমি সেগুলো জানি উপায় নাই আল আজিজ আল হাকিম আমি আল্লাহ আমি আল্লাহ যা করতে পারি আমার সাথে আর হাকিম আর আমি আল্লাহ সমস্ত পৃথিবী তোমার লাভের জন্য বানাইছি হাকিম বলা হয় যিনি কোনো কাজ করে পরের লাভের জন্য নিজের লাভের জন্য কাজ বলেন না সূর্য দিশ আমাদের লাভ চাঁদ দিছে আমাদের লাভ তারকা দিসে বলেন না সূর্য না হইলে কোন ফলের মধ্যে রং বসে না চাঁদের আলো না হইলে কোন ফলের মধ্যে কোন ফল ফাকে না আরো না হলে গুলা খা আল্লাফাক আল্লাহাক আমাদেরকে সহিান করুক আমিন বলেন আল্লাহাক আপনি কবুল করেন আল্লাহ আল্লাহ